السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغذله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من خور أن تتناه من يهده الله فلا نظل له ومن يضلله فلا هادئ له ونشهد أن لا إله إلا الله جهد انهم مدن اعبده الرسول امما ما دعى قال الله تبارك وتعالى في القران المجيد ديوان الحميد أعوه بالله من الشيطان الرجيم رحمة الله قريب من المحفنين وقال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فَصَيْرَ اِسْتِلاَ فُرَنْكَ كَثِيرا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بها عليه امين وقال الش দু জমি হতুনাথ জামি ওর অফিস সল্লু আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন দিনাজপুর सर्वप्रथम हमें शुक्रिया ज्ञापन करी से महान रकबुल आल अमीर आलिशान दरबार जिनी महो दया मेहरबानी कर असर नामजे पर सूर्यस्त जाभक्षण दुआ कबल समय दिग्ग के हयाते मूल्यवान समय कि समय एक रहमती बरपति स्वामी आनार नीचे आसार এবং তার খাস বাংলাদেশ তথা যাকে দিন শাহ দিনের ডাইন বাংলাদের সাথে বসার এবং তাদের সান্নিধ্যতা অর্জন করার সুযোগ দান করলেন এজন্য প্রথমেই মহান রকবুল আল আমিনের আলিসান দরবারে চরম নতি স্বীকার করে দিন থেকে মহাবতের সাথে কালী মতো শুকর আদায় করে বলি আল मजलिस एक धरणे महफी आल्लाह तरह का माह राखी मर्यादा रखें बड़ा आकबर गण कुरान हदीस के रिसार्च कर गवेषणा करटा ऊपर बसे आल्लाह ताल जिकिर है आल्लाह तला स्मरण कुरान हादिसर कथा आलोचना है श्रवण करटर मूल्य आल्लाहर का दुनिया समस्त राजा बादशादे राज सिंहासन कोटी कोटी गुण उत्तर क्यों आल्लाहारा चटर पर बसे वही महान अल्लाह ताल नाम स्मरण करें महान अल्लाह ताल जिकिर करें महान अल्लाह तबरक दया दुनिया राजा बच्चा के राज सिंह भिक्षा दान करें ये बड़रा जे कथागुलो गेसाश् लिखे कारण करें আল্লাহ খাকবারা বলে গেছেন আল্লাহর স্মরণের এক একটি মুহূর্ত এক একটি সময় এই পৃথিবীর সব কিছু থেকে কোটি কোটি গুণ উত্তম আল্লাহ তালার কাছে এমনকি আল্লাহর খাস বান্দারা যেই বিছানার উপরে বসে যেই চটের উপরে বসে আল্লাহ তালার স্মরণ করেন ওই চটের মূল্য দুনিয়ার রাজা বাচ্চাদের রাজ সিংহাসন থেকেও কোটি কোটি গুণ উত্তম আল্লাহ তালা এই জন্য এই মাহাবীরের মর্যাদা এই মাহাবীরের মাহাত্ম वर्णना कर शेषा अल्लाह तला महज दया मेहरबानी किस समय माहफिले बसान मजलिदे सान्निध्धता ग्रहण करार जो तो दान कर महफिलर आयोजन क्या आए अल्लाहर को পুরানিকালিমে ঘোষণা করেছেন রহমত আল্লাহ তালা ঘোষণা দেন আমার রহমত আমার দয়া অনুগ্রহ সামলে হাল হয় মুহসিন বাংলাদেশ যারা এই পৃথিবীতে মুখ সিলিম বান্দা আছেন বান্দা বান্দি আছেন আল্লাহর ওয়াদা আল্লাহর রহমত তার দয়ার অনুগ্রহ তাদের সামনে হাল হয় এই পৃথিবীতে মুখ কারা সেই বর্ণনা দেওয়ার জন্য এই ধরনের মাহফিলের আয়োজন করা হয় এই মাহফিলের ব্যবস্থাপনা আয়োজন সত্য কথা হক কথা বলার জন্য এবং হক এবং সত্যকে প্রচার প্রসার করার জন্যই দেওয়া হয় তাফসিরের কিতাবে আছে মোহসিন বান্দা কারা তাদেরকে মোহসিন বলা হয় যাদেরকে আল্লাহ তবারকাল রহমত দেওয়ার জন্য তার দয়ার অনুগ্রহ দান করার জন্য ওয়াটা করেছে মহসিন হল ওই সমস্ত বাংলা যারা ইমানের পাশাপাশি এক আল্লাহ ইবাদতের পাশাপাশি তাওহিদের পাশাপাশি নবীর সন্ন্যাস অনুযায়ী জীবনযাপন করে যারা তাওহিদকে মানে মানার পাশাপাশি রিসাদতকেও মানে নবীর সন্ন্যাসকে মানে নবীর তরিকাকে মানে তাদেরকে এই মহসেন বাংলা সন্ন্যাস কাকে বলে আমরা এটা অনেক সময় বুঝি না অনেক সময় বুঝলেও সংকীর্ণ অর্থে বুঝিয়ে আমাদের দেশে মনে করা হয় অনেকে মনে করে সোমনাথ মানে জহরের আগে চার রাখার ছন্নাথ নামাজের আগে বা পরে যে দুই রাখার চার রাখার সন্নাথ আছে এটাকেই সোমনাথ মনে করি না সোনাতের অর্থ এরকম নয় সন্ন্যাস মানে নবীর তরিকা নবীর আদর্শ নবীর তরিকা নবীর আদর্শ সেটা ফরজ হইতে পারে সন্ন্যাস হয়ে হইতে পারে অজীব হইতে পারে মস্তাহারও হইতে পারে আবার যেটা আমরা সন্ন্যাস মনে করি জহরের চার রাখা জহরের আগে চার রাখার সন্ন্যাস সেটাও হইতে পারে সন্ন্যাস মানে হলো নবীর তরিকা নবীর আদর্শ অমর রসুল ফমারহমানুখ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ सुंद बोला समग्र शरियत के सूंद बोला है तर प्रमाण हल कुरान रियाला रसुल सल्ला तुम जाम हिसेबे तुम्हारे दान करी के आकड़े दौर आल्लाह रसुल की फरज नहीं आई फरज विधि विधान হারায় বিজিবি দান তিনি কি আমাদেরকে জাননি তিনি ফরজ দিয়েছেন দিয়েছেন অজিব দিয়েছেন আবার সুনাস দিয়েছেন মুক্তাহ দিয়েছেন অমানাহ আর রসুল সাল্লাহাম যা যা ওরা থেকে নিষেধ করেছেন বারণ করেছেন ছেলে তোমরা ছাড়ো বর্জন করো সেটাও সোমনাথের অন্তর্ভুক্ত এক কথায় সমস্ত শরীয় সমগ্র দিন দিনের সার কথা সংক্ষিপ্ত কথা দুইটি আদেশ আর নিষেধ যত রকমের আদেশ আছে নিষেধ আছে সবগুলোই সোমনাথের অন্তর্ভুক্ত সবগুলোই নবীর তরিকার অন্তর্ভুক্ত আদর্শের অন্তর্ভুক্ত এজন্য সোনার যা অবলম্বন করবে তাও ভাষাবাসী এক আল্লাহ তালাকে মানার পাশাপাশি এবার হবে এক আল্লাহ নবির সুলগুন উম্মতের কাছে গিয়ে প্রথমে দাঁত দিয়েছেন এই তহিদের পালায় প্রথম দাওয়া হল তাও হৃদয় দাও এক আল্লাহ ইবাদত এক আল্লাহ ইবাদতের পাশাপাশি নবীর তরিতা নবীর সন্ন্যাস আমাকে আপনাকে অবলম্বন করতে হবে তাহলে আমি আপনি মহসিন তথা মহসিনীন বাংলা হইতে পারবো আল্লাহ তালা ওয়াদা করেছেন যারা মোহসিন এবং মোহসিন্দা হবে বান্দি হবে তারা আমার রহমত পাবে তারা আমার দয়ার রুদ্র পাবে রহমত্লাহসিন এই নবীর সুন্দর के लिए छिनिमिनि खेला है नवीन सोन्नाथर गुरुतव देा है ना विभिन्न भाव कले कौशले सुन्द के उठा दे सन्नेस के विलुप्त करार चेषा और जगह विजार कुसंस्था के ढुका एरक तत्परता चलते अति सूक्ष्म भाव षड़ी सूक्ष्म है रहमत आल्लाबारकुआला दयाक्रेरा आले पुराना मध्य अल्लाह तला कथाई जगतवासी के विश्ववासी केव पर्तर হে জগতের মানুষ যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমি আল্লাহর দয়া অনুগ্রহ লাভ করতে চাও তাহলে অন্য কোনো ব্যবস্থায় নাই অন্য কোনো অথরিটিতে নাই একমাত্র ব্যবস্থা একমাত্র অথরিটি আমার রসুলের ইস্তমা করে এই জন্য রসুলের ইস্তেমা ছাড়া কেউ কখনো আল্লাহ তালার দয়ার অনুগ্রহ লাভ করতে পারে না কেউ পর্যন্ত আল্লাহ তোমার তালা এই ঘোষণা দিয়ে দিয়েছে সন্ন্যাস যারা মানবে নবীর তরিকাকে যারা মানবে আল্লাহ তাদেরকে মাহবুব বানিয়ে নেবেন প্রিয় পাত্র বানিয়ে নেবেন হাস পান্দা বানিয়ে নেবেন মহসেন বানিয়ে নেবেন এবং তাদেরকে গুণার সব ধরনের ময়লা থেকে আবর্জনা থেকে পবিত্রতা দান করবেন এজন্য সন্ন্যাস আমাকে আপনাকে বুঝতে হবে সন্ন্যাসকে বুঝে হৃদ করে এই মাহফিল থেকে সুননাথের সবক নিয়ে যেতে হবে আর বেদাতকে ছাড়তে হবে সুননাথের বিপরীতটাই হল বিদান কুসংস্কার আমাদের ইসলাম পরিপূর্ণ আমাদের দিন পরিপূর্ণ এখানে কোন জিনিস সংযোজন করার মতো কোনো উপায় নাই সম্পূর্ণ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ইসলাম ইসলাম ধর্মের এমন কোনো বিষয় নাই এমন কোনো জায়গা এমন কোনো স্থান নেই যেখানে নবীর সোন্নাথ নাই আজ মুসলমানরা নবীর তরিকাকে ছেড়ে দিচ্ছে নবীর সুমনাথকে ছেড়ে দিচ্ছে আর বিজাতিদের অনুসরণ আর অনুকরণে মেতে উঠেছে বিজাতিদের অনুসরণ করছে অনুকরণ করছে প্রতিযোগিতা মূলক এটাই হল মুসলমানদের ধ্বংসের কারণ যেমন আমি কয়েকটা সুননাথের কথা আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ রসুল বলেছেন এই ফেতনা ফাসাদের জামানায় বর্তমান জামানাকে হাদিসের আলোকে প্রমাণ সূত্রে ফিপনা ফসাদের জমানা বলা হয় নিঃসন্দেহ ফিপনার জমানা হিসেবে যত লক্ষণ আছে সব পরিলক্ষিত হচ্ছে আল্লাহ রসুল চোদ্দ শত বছর আগে পনেরো বছর আগে ঘোষণা করে গেছেন ফিতনার জমানায় করণীয় কি হবে উম্বতের জন্য করণীয় কি হবে আল্লাহ রসুল্লাহি আমার উন্মতেরা এমত পর্যন্ত যত উন্মত আছে সকলেই আল্লাহ রসুলের এই সম্বোধন উপযুক্ত তারা তাদেরকে আল্লাহ রসুল সম্বোধন করেছেন হে আমার উন্মতেরা म जमाना आसन समय आस मानुषे मध्य मतानक्य देखे मतभेद देखते ग्रहणियों दिने टीके थार्ल हलार सोमनाथ के आकड़े धरा सहमार विशेषकर फलाफाय सोमनाथ के आकड़े धरा एखने एक विषय लक्षणियों आल्ला रसुल शुदू तर सुन्नतर कथाई बोलें नई बर सहबाई के राम विशेषकर उच्च स्तर सहगम जर के आल्ला रसुल सल्लाहल्लम खुला जाए आख्य तो सुन्नति নিজার জবানে তাদেরকে নিজার ফলিমা হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে হেদায় প্রাপ্ত হিসেবে আখ্যায়িত করেছেন আমার সোনার তোমাদের জন্য জরুরি আর আমার সাহাবীদের সোনার তোমাদের জন্য বর্তমান যুগ ফেটনার যুগ কিছু মুসলমান এমন আছে যারা নবীর সোমনাথকেই অস্বীকার করছে আর কিছু আছে নবীর সোমনাথকে জবাবে অস্বীকার না করলেও সাহাবাই কেনাবেন সোমনাথকে যারা আল্লাহ রসুলের আদর্শের সৈনিক তাদের সোমনাথকে কার্যত ভাবে মৌখিকভাবে অস্বীকার করে চলছে এগুলি হলো ফেটনা যেমন ধরনস্বরূপ আপনাদের সামনে আমি একটা তুলে ধরছি প্রতি অতি সূক্ষ্মভাবে কাজ করছে ছয়তানের প্রতিটি কাজ সূক্ষ্মে মানুষকে ধোকা দিয়ে থাকে ছয়তান কখনো এই কথা বলবে না যে নবীর নাম শুনলে তোমরা দরুদ ছাড়ি পড়ো না এই কথা কখনো বলবে না কেন বলবে না যে এই কথা কেউ শুনবে না নবীর নাম শুনলে তো দরুদ পড়তে হবে সন্তান অন্য ভাবে সূক্ষ্মা দিয়েছে বেদাসীদেরকে ধোকা দিয়েছে নবীর নাম শুনলে তরুণ প্রবীর নাম শুনলে দুই বৃদ্ধাঙ্গলে চুমুখাও চুমু খায় চোখে লাগাও তোমার চোখ ভালো হয়ে যাবে এটাকে বলা হয় যেটা কোথায় আছে কোন কিতাবে আছে কোন হাদিসে আছে নবীর নাম শুনলে দুই বৃত্তাঙ্গুলি চুমুঠাও আর চোখে লাগাও তোমার চোখ ভালো হয়ে যাবে শায়দান কখনো একথা বলবে না যে বায়তুল্লাহ তো অফ করো না এ কথা কখনো বলবে না কেন কারণ মুসলমান তো বায়দুল্লাহ তো করবে কিন্তু শায়দান সূক্ষ্মভাবে বেটার কর্মকাণ্ডকারী যারা তাদেরকে এইভাবে ধোকা দিয়েছে কিছু মুসলমানদেরকে এইভাবে ধোকা দিয়েছে ভাই শুনো ভাই তুমি তো অফ অসুবিধা নেই কিন্তু তোমাদের যে পীর আছে কিছু পীর বুজুর্গ আছে এগুলিকে কেবলা বানাও কেবলা বানিয়ে কেবলার সাথে যে আচরণ করো এদের সাথে আচরণ করো এখন পীর কেবলা হচ্ছে পীরে কেবলা পীর কিভাবে কেবলা হয় কেবলা তো আলাদা জিনিস এইভাবে সাতান শুল্ক ভাবে ঢোকা দিয়ে বোমরা করছে সন্ন্যাস থেকে মানুষদেরকে দূরে সরা দিচ্ছে কোন পীর কেমরা হইতে পারে না কেমরা তো আলাদা জিনিস বাইসুন্ডা তো আলাদা জিনিস ঈর্সাহে ঠিক আছে হাক্কানি পীর আছে হাক্কানি পীর আছে সেই পীরের অনুসরণও আছে এমন পর্যন্ত থাকবে এইভাবে বেদাদি কর্মকাণ্ডের মধ্যে ফায়দান মানুষদেরকে জোড়া দিচ্ছে এই জন্য আমাকে আপনাকে সং্রাদুক্ত হবে আরেক শ্রেণীর লোক আছে তারা এরকম ভাবে নবীর সং্রাথকে মৌখিকভাবে অস্বীকার যদিও করে না কিন্তু কার্যত ভাবে অস্বীকার করে আল্লাহ রসুরের আদর্শের সৈনিক সাহাবাহিকেরা খোলাফায় রাজনীতির যে সাহাবাই গ্রামের ব্যাপারে আল্লাহ তাহালা কত প্রশংসা করেছেন কোরআনের এমন কোন পাতা নাই এমন কোন পৃষ্ঠা নাই যেখানে সাহাবাই গ্রামদের প্রশংসা নাই উলমুল ভা ইসমুল মুসলিহ তকওয়া কত সুন্দর আমি আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমি মনোনীত করেছি উলা এমন পর্যন্ত ঘোষরা দিয়ে রাখছেন যে আমি এই সাহাবাই গ্রামেদের অন্তরের মধ্যে ইমান জিনিসকে আমি লিখে দিয়েছি তারাই প্রকৃত ইমানওয়ালা তারাই প্রকৃত প্রকৃত দিন আজ আমরা কত বড় দিনদার হয়েছি কত বড় ইমানওয়ালা হয়েছি যে সাহাবাই গ্রামদেরকে উপেক্ষা করে সাহাবাই গ্রামদের মতাদর্শকে উপেক্ষা করে আমরা দিনের উপরে চলতে চাই এটাকে দিন বলে না এটাকে বদিনই বলে এই জন্য আল্লাহ রসুলের সন্ন্যাস আমাদের জন্য জরুরি আল্লাহ রসুলের সাহালায় কেনাম বিশেষ করে ফলাধ হয় সন্ন্যাস আমাদের জন্য আবশ্যকীয় জরুরি এই চেতনাগুলি বিশেষ করে এই জন্য নাল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন হকপন্থী দল কোনটা হবে আল্লাহ রসুল বলে গেছেন আমার উন্মত আকিলাগত ভাবে আকিলার তারতামে দলে বিভক্ত হবে যেমন বন ইসরায়েল এবং নাসারা ওইরকম বাহাত্তর তিয়াত্তর দলে বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে একাত্তর দলে বিভক্ত হয়েছিল এক পর্যায়ে আল্লাহ রসুল কথা বলে গেছেন যে ওই দল নাজাত প্রাপ্ত হবে আল্লাহ তালার দয়ার অনুগ্রহ লাভ করবে যারা আমি রসুন এবং আমার আদর্শের সৈনিক আমার সাহাবিগণ যে মত এবং পথের উপরে আসিস এই মত আর পথকে যারা আঁকড়ে ধরবে তারাই হবে হকন্থী তারাই হবে না তারাই হবে তয় ভাই মানসুর তারাই হবে তয়া এই জন্য আল্লাহ রহমত শুধু আশা করলেই পাওয়া যাবে না আল্লাহ তালা বলে দিয়েছেন রহমত পর নীতিমাজা কি হবে সেটা বলে দিয়েছেন संगी होती दया अनु लाभ कर मानस गा तरपा गोलमर पशाशी नबीर तरिका मतलब जीवन जापन करबी तरिका को सुन्यास को सुन्यास नये কোনটা সন্দেশ কোনটা বিদান এগুলি কাজ থেকে আমরা জেনে নিব এগুলি ওরামায়কেরাম হাক্কানি ওরামায়কেরাম যারা তাদের থেকে আমরা জেনে নিব নবীরসুলগণকে আল্লাহ তাই পৃথিবীতে পাঠিয়েছেন উন্নতের হেদায়তের জন্য নবীর রসুলগণের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে আজ এই নবী সৈদুলনা হাবিবনা মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি চলে গেছেন আমরা তার উন্মত আখেরই উন্মত আখেরই উন্মত হিসেবে একটা দায়িত্ব বোঝাচ্ছি এই দিন তেমন পর্যন্ত থাকবে এই শরিয়ত তেমন পর্যন্ত থাকবে এই দিনের প্রচার প্রসার সন্ন্যাসের প্রচার বসান সঠিক দিনের প্রচার বসান এটা তাদের দায়িত্বে বর্তমান হয়ে গেছে ওলামা একরামের দায়িত্বে কারণ ওলামা একামকে আল্লাহ সবার তালার পক্ষ থেকে স্বয়ং নবী দায়িত্ব দিয়ে গেছেন আমবিয়া বলা হয়েছে ওলামাকে আম্বিয়া কিরামের উত্তরাধিকার বলা হয়েছে এই জন্য বর্তমান কমানো দেখা যায় আল্লাহ রসুলের যে মেহরাব ছিল আল্লাহ রসুলের যে মেম্বার ছিল ওই মেহরাব আর মেম্বার যেমন আল্লাহ রসুল পরিচালনা করেছেন বর্তমান দুনিয়াতেও যত মসজিদ আছে সমস্ত মসজিদের মেহরাব আর মেম্বার পরিচালিত হয় ওলামাই কেরামের তত্ত্বাবধানে হাকারি ওলামাই কেরামের তত্ত্বাবধানে মেহরাব পরিচালিত হয় মেম্বার পরিচালিত হয় এরকম দিনের প্রত্যেকটি কাজের তত্ত্বাবধনা कोलाम दिए जा महावीम एखाना हक शबक नहीं हक के चिन्हबो हक के ग्रहण कररियतर मध्य अनेक विशाल हक आरोप ये हक गलो चिंबो जानबो बुझबर मध्य आज हादिसर मध्य आज हम शरियतर मध्य आठ प्रकार हक आक اللهم انت الحق اللهم انت الحق وقولك الحق ووعدك الحق ولقاؤك الحق وان الجنه حق وان النار حق وان نبينا حق والنبي محمد صلى الله عليه وسلم حق এরকম আটটা হক আমাদের শরীয়তের মধ্যে আছে এই হক আমরা এই মাহফিল থেকে উঠে নিব আর হক যেহেতু নষ্ট করার জন্য অনেক কিছু ঢুকা দিয়েছে যেগুলিকে বলা হয় মাহফিল চিতনা ওই চিতনা আমরা চিনব চিনে এই মাহফিল থেকে আমরা সবক নিয়ে যাব। আল্লাহর কাছে চাইবো মাওলা তুমি হক বোঝা আমাদেরকে তো ভিক দাও হক গ্রহণ করার তো দাও আর বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করার এবং ছেড়া আমাদেরকে তো দাও এবং সেটাকে বর্জন করার তো দাও আল্লাহর খাস বাংলারা গোয়ার মধ্যে বলে গেছেন আল্লাহ না এজন্য আল্লাহ সবার কালা আমাদের জন্য এমন একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন ব্যবস্থা করে দিয়েছেন ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন এজন্য এই মাহফিলি থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার আমাদের জিন্দগির কিছু গ্রহণ করার জন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ তবা কাল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ আমি وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله